আসসালামুকুম বরহমতুল্লা আলহামদুলিল্লি আকরমানা বিনতলাস ওষদ সঈদন মহমদন আব্দ রসুল রহমতল আলমিন আলমাবুসঈ বা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম কোরআনি আখলাক কোরআনে বর্ণিত মানব জাতির জন্য যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন গুরুত্বপূর্ণ যেগুলো আহরণে অনুসরণে মানুষের মূল্য বেড়েই যায় মানুষের সফলতা নিশ্চিত হয় কোরআনে বর্ণিত এ সকল বিষয়ে রয়েছে কিছু গ্রহণযোগ্য আত্মস্থ করার জন্য আর কিছু রয়েছে বর্জনীয় সে সম্পর্কেও আল্লাপাক আমাদেরকে উপদেশ দিয়েছেন দিক ও নির্দেশনা দিয়েছেন আমরা ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছে। তবে আজকের আলোচনায় আমরা গত পর্বের আলোচনার রেশ ধরে শেখ যে সত্যার কথা আমরা বলেছি তার উপর আলোচনা অব্যাহত রাখতে চাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সত্যবাদী হতে উৎসাহিত করেছেন সত্যবাদী যারা তাদের সাহচর্য গ্রহণ করতে বলেছেন এবং হাদিসে রসুল্লা সাল্লাহ আলহিউ আমাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন আমরা আবু সুফিয়ানের কথোপকথন শুনেছি আমরা সত্য যদি আমরা থাকতে পারি তাহলে আখেরাতে আমাদের কি উপকার হবে আমরা সেগুলো জানতে পেরেছি আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে সারা জীবনটাই কিন্তু আপনার সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে তারপরেও বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আমরা চিহ্নিত করব। যেগুলোতে সত্যতার বিকল্প নেই সেখানে সত্যের পরিবর্তে যদি অন্য কিছু অনুপ্রবেশ ঘটে তাহলে সেই মৌলিক বিষয়টি আর সঠিক থাকতে পারে না তার মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে এবাদত এবাদতের মধ্যে আপনার সতত থাকতে হবে আর সেই সততা মানে হচ্ছে এখ্লাস আমার এখলাসটা পরিপূর্ণ সততার উপর থাকতে হবে যে সত্যি আমি কি সালাদ আদায় করছি আমি যে জাকাত আদায় করছি এই সব কিছু কি আমার দিলের সাথে এবং আমার আমলের সাথে সম্পূর্ণ একটি আরেকটির সাথে আপনার কি আছে সামঞ্জস্যপূর্ণ তোমে আল্লাহ সুরা আলমিনাতে পাঁচ নম্বর আয়াতের করেছেন পরিষ্কার কথা এটা অনেকে আমরা জানি অনেকে আমরা পড়েছি বারবার শুনছি বারবার শুনলেও আমরা সেটার উপর আমুল করার চেষ্টা করছি একবার দুবার হবে না আমরা বারবার পূর্ব শুনবো ইনশাল্লাহ আল্লাহ পাক একসময় আমাদেরকে তার উপর আমুল করার সুযোগ দেবেন পরিষ্কারে আয়তে বলা হচ্ছে যে কোনো এফাদত এখলাস ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং তার জন্য অনেক হাদিসও আমাদের সামনে রয়ে গেছেন আমরা এখানে একটা দেখতে পাই ওয়ান আবি আবদুল্লাহ জাবির এমনি আবদুল্লাহ আল আনসরে আল্লাহ আল্লাহ আনহুমা তারা দুইজনই সাহাবি বর্ণা করছেন কুন্নী সাহিম যে আমরা সময় একটি জেহাদে সাথে ছিলাম তখন রসুল্লাহ সালি ওসাল্লামের সাথ করলেন কেমন আল্লাহ জেহাদে অংশগ্রহণ করেনি কিছু লোক কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলু তাদের সম্পর্কে স্বাক্ষ্য দিচ্ছেন কি বলছেন যে দেখো আমরা তো মদিনা ছেড়ে চলে আসছি কিন্তু এর পরও মদিনাতে এমন কিছু মানুষ রয়ে গেছেন যে তারা তোমাদের মতো এই জেহাদের অভিযানে অংশগ্রহণ করেনি তারা এই অনেক পথ দূরত্ব অতিক্রম করেনি কিন্তু এর পরেও তারা তোমাদের সাথেই রয়েছেন আল্লাহব তারা তোমাদের সাথে শরীর হতে পারেনি অফি রিওয়ায়া অন্য একটি রেওয়াতে বলা হয়েছে ইল্লা শাহু তারা এই অনুপস্থিত থেকেও তোমরা যে বিনিময়ের অধিকারী হচ্ছ তোমরা যে মর্যাদার অধিকারী হচ্ছ তারাও ঠিক সেই মর্যাদা এবং বিনিময়ের অধিকারী হবে সুপ্রিয় দর্শক এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম গ্রন্থে আচ্ছা দেখুন এখান থেকে আমরা কি পেলাম আমরা যেটা পেলাম যে এই সত্য নীত ইনামাল আম যেটা আমরা বলি সেই সত্য নিয়ত থাকার কারণে তারা এই জেহাদে অংশগ্রহণ করতে না পেরেও তারা কিন্তু যারা অংশগ্রহণ করেছেন তাদের সমপর্যায়ে ভুক্ত হয়ে গেছে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম সেই কথাই আমাদেরকে এখানে জানিয়েছেন আচ্ছা এরপরে আরও একটি বিষয় এটা তো হচ্ছে নিয়তের ব্যাপার এখলাসের কথা এখলাসের মধ্যে কি থাকতে হবে সততা থাকতে হবে আচ্ছা এরপরে আসুন আমরা কথাবার্তা বলি এই কথাবার্তার মধ্যেও কি থাকতে হবে সততা থাকতে হবে মিথ্যা কথা বললে চলবে না মিথ্যা কথা বলা যাবে না এই জন্য এই জিব্বা আল্লা রাবুল্লাহ আলমিন যে ন্যায়মত আমাকে আপনাকে দান করেছেন যাকে আমরা সবসময় ব্যবহার করছি যেভাবে খুশি আমরা তাকে ব্যবহার করছি এই জিব্বা বা এই ঠোঁটগুলো আমরা নাড়ছি এগুলো মিথ্যার জন্য আল্লাহ আল্লাপাক আমাদেরকে দেননি মিথ্যা উচ্চারণের জন্য এগুলো আমাদেরকে দেননি তাই আল্লাহ রাবুল্লা আলমিন কোনো আনেকারি মেয়ের সাথ করেছেন কি দেখুন সুরা আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত চেলা করুন পড়ুন এবং তার অর্থানুবাদ দেখুন ব্যাখ্যানুবাদ দেখুন সেখানে আপনার পাবেন এর বান্দারা। হচ্ছে দেখুন আগেও বলেছি ও কোন আগে নিয়ে আসা হয়েছে আল্লাহকে ভয় করো কৌলেনা এবং সঠিক কথা উচ্চারণ করো কথা বলবো সেই কথাটি যেন সঠিক হয় সেটা যেন সঠিকের বিপরীত না হয় এজন্যই জন্যই পাক আগে তাকে ভয় করতে বলেছেন কারণ যে কথাগুলো আমি বলবো আপনি বলবেন সেগুলো আর কিছু হোক না হোক রেকর্ড হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে বসে যেমন আমরা আমাদের কথাগুলো ছবি সহ আমরা ধারণ করে রাখছি আল্লাহ রাবুল আলমিনের অদৃশ্য সিসি ক্যামেরা কিন্তু আমাদের এই সব কিছু ধারণ করছে আমি আর আপনি সেটা টের পাচ্ছি না অন্ধকারে হোক ঘরে হোক বাইরে হোক সেগুলো কিন্তু আমাদের টেপ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন কি যদি তোমরা সত্য উচ্চারণ করো তো তোমাদের লাভটা কি হবে জানো ইয়হুম আম যে তোমাদের আমলগুলোকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন তোমরা সুন্দর আমল করতে সক্ষম হবে এক লাকুম ওয়াকফির এবং দুই আল্লাহ রবুল আলমিন তোমাদের অজান্তে যদি কোনো অন্যায় হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় অথবা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে হয়ে গেল যদি তুমি তবা এবং ইস্তেফার করো এবং আবার সত্যের দিকে ফিরে আসো তাহলে তোমাদের গুণাহকে তিনি মাফ করে দেবেন এরপর আল্লাহ পাক বলছেন অমাইহু ফাজিমা আ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে নিঃসত্ব এতেবা করবে এত করবে তারাই মহান সফলতা অর্জনে সক্ষম হবে সুপ্রিয় দর্শক আমরা এখানে একটা হাদিসের অবতারণা করতে পারি যে হাদিসটি ইমাম আহমদ রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন রসুল্লাহ সাল আলী সাল্লামের স্বাদ করেছেন আর বলতেছেন আর বাউন চারটি বিষয় আছে ঈদ আকুন্নাফিক এই চারটি বিষয় যদি তোমার মাঝে থাকে ফালা আলে তাহলে তোমার কোনোই ক্ষতি হবে না মা ফা মিনা দুনিয়া পার্থিব জগতের কোনো জিনিস যদি তোমার থেকে ছুটেও যায় তাহলে তোমার কোনো ক্ষতি নেই সুপ্রিয় দর্শক আল্লাহ একবার আসুন তো দেখি চারটি জিনিস কি কি সেগুলোকে আমাদের মাঝে আছে কি না এক আমাজ করা আমানত সংরক্ষণ করা আমানতের উপর আমার আপনার যেন অবৈধ তসপ্রুফ না থাকে আমানত আমানতের মধ্যে রাখতে হবে আমানত বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের কাছে কিছু সম্পদ বা অন্য কিছু গচ্ছিত রাখে সেটা সে হেফাজত করে চাহিবা মাত্র সে আবার সেটা ফেরত দেয় এটাকে আমরা আমানত মনে করি ঠিক আছে এটাও আমানতের এক কিন্তু এখানে আমানত বলতে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বরঞ্চ আমানতের ব্যাপক অর্থ রয়েছে দেখুন আল্লাহর পক্ষ থেকেও কিন্তু আমাদের কাছে আয়াতের আগের আয়াতে বলা হয়েছে পাক আসমান জমিন পাহাড় পর্বতের উপর আমানত অর্পণ করেছেন তারা নিতে অস্বীকার করেছে মানুষের কাছে দিয়েছেন মানুষ এটাকে গ্রহণ করেছে তাহলে সেখানেও আমানত আছে সেই আমানত কিসের আমানত সম্পদের আমানত কখনো না সেই আমানত সম্পর্কে মুফাসরিনের অসংখ্য বক্তব্য রয়েছে তার মধ্যে সর্বোচ্চ বক্তব্য যেটা আছে সেটা হয়েছে ইমানের আমানত সেটা হচ্ছে ফরাইজের আমানত সেটা হচ্ছে ফোরআর আমানত সেটা হচ্ছে আকিদার আমানত সেই আমানতের কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক সে বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের সময় হয়ে গেছে একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব সকাল সাড়ে দশটায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य प्रकाश करते कारण इटा तरह अधिकार और दायित्व सत्यता बोला देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीस टी প্রিয় দর্শক ও ফিরে এসেছি আপনাদের সামনে বিরতির পর তো আমরা বলছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথ করেছেন যে চারটি বিষয় যদি তোমার মাঝে থাকে তাহলে পৃথিবীতে যদি তুমি কোনো ক্ষতিগ্রস্ত হও তাতে তোমার কিছু যায় আসে না বরঞ্চ সেটা তোমার জন্য কল্যাণ হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমানতের হেফাজত আমানত বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে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 সর্বোচ্চ বক্তব্য যেটা আছে সেটা হচ্ছে ইমানের আমানত সেটা হচ্ছে ফরাইজের আমানত সেটা হচ্ছে আমানত সেটা হচ্ছে আকিদার আমানত সে আমানতের কথা বলা হয়েছে তাহলে বুঝা যাচ্ছে আমানত সম্পদের সাথে সম্পৃক্ত নয় আচ্ছা এরপরে আসুন আরো আমানত আছে আল্লাহ রবুল আলমিনিসার মধ্যে কি বলেছে আমানাতি ইলা তোমাদের কাছে রক্ষিত যে আমানত আছে সেই আমানতটা যার যার প্রাপ্য তাকে পৌঁছে দাও আল্লাহ পাক সেই নির্দেশ তোমাদেরকে দান করছে তাহলে সেই আমানতগুলো কি অনেকগুলো আমানত মধ্যে পড়ে থাকে এর উপরে আলাদা আলোচনা লম্বা চওড়া দীর্ঘ আলোচনা করা যেতে পারে সেই আমানতের মধ্যে যেমন আছে যে ইমানের আমানত আমরা বললাম এটা আল্লাহর পক্ষ থেকে আমানত রসুল্লাহ সাল্লাহ আলসালামের পক্ষ থেকে আমাদের কাছে আমানত কি হাদিসের আমানত যে তাকে অনুসরণ করতে হবে আমাদেরকে হাদিস অনুযায়ী চলতে হবে হাদিসকে আমাদেরকে সামনে রেখে আমাদের জীবনকে ঘুরতে হবে তারপরে আমাদেরকে এর্তে কথা বলা হয়েছে যারা সঠিক পথের পরিচালিত আল্লাহ পাক যেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন তার কথা বলা হয়েছে সেরাত আলাইহিম। যে ওই সমস্ত লোকদের আল্লাহ পথ আমাদেরকে দেখাও যাদের উপর তুমি কী করেছো পুরস্কৃত করেছো তারা কারা ছিলেন উল্য় ইকালীন আনা আমল্লাহ আলহিম মিনান্নাবি ইন ওসদ্দিক ওসু হদা ওসু আলহিদ তারা ছিল কি নবী নবী আমিয়া একরাম চলে গেছে মিনান্নবী গীর ওয় সুহাদা শহীদগণের কথা বলা হয়েছে শহীদ চলমান আসছে এবং চলবে কেয়ামত পর্যন্ত ও সিদ্দিক এরপরে সিদ্দিকদের কথা আমরা আলোচনা করেছি সিদ্দিক উদ্দিন এরপরে সোয়ালহিনদের কথা বলা হয়েছে যারা আল্লাহর পথ ধরে চলবে তাদের সাথে চলার নামে এই যে আমানতের কথা বলা হয়েছে এই আমানতটাও কিন্তু আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রক্ষা করে চলতে হবে এরপরে দেখুন দোকানে যারা চাকরি করে। বা দোকানে যারা ব্যবসা করেন ব্যবসায়ী কিন্তু একজন আমানতদার তার কাছে যে সম্পদ দেওয়া আছে তিনি যে কেনাবেচা করবেন সেটাও তার কাছে আমানত এমনিভাবে অফিস আদালতের মধ্যে যিনি যে দায়িত্বে আছেন এটা তার কাছে আমানত সে আমানত তাকে রক্ষা করে চলতে হবে এমনিভাবে যে দায়িত্ব প্রাপ্ত তার কাছে সেই দায়িত্বটা হচ্ছে আমানত সে আমানত তাকে রক্ষা করতে হবে এমনিভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে আমানত তাকে সে আমানত বিশ্বস্ততা প্রতিপালন করতে হবে এমনিভাবে সামাজিক আমরা যে আমানত দিই ভোট দেই এটাও একটা আমানত যাকে আমরা ভোট দেই তাকে সেই ভোট আমানতের কি করতে হবে খেয়াল রাখতে হবে আমরা যাকে দায়িত্ব দিচ্ছি তার কাছে এই আমানত রক্ষা আমরা গচ্ছিত রেখেছি তাকে সেই আমানত অনুযায়ী চলতে হবে সুপ্রিয় দর্শক আর এভাবে আমরা যা কিছু বলবো সেই আমানতের উপর আমাদের চলতে হবে এক নম্বর ছিল এটি দুই নম্বর যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত ওয়াসেদ কুহাদি সিম সত্য কথা বলা যে যা বলবে সত্য কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে না দেখুন যে আমানতের কথা একটু আগে আমরা আলোচনা করেছি আর সত্য কথার কথা এটা বলে। এটার বিপরীত কিন্তু কি হবে যদি কেউ আমানতের খেয়ানত করে তার কি হবে বলুন তো দেখুন নিশ্চয়ই আপনাদের জানা আছে সেটা হচ্ছে মুনাফিকের এক আলামত সেখানে আমরা আলোচনা নিয়ে আসবেন শাহাজুদ সে পর্যন্ত পৌঁছে যায় আর এটাও কিন্তু যদি কেউ সত্য কথা না বলে তাহলে সেটাও কিন্তু একটা মুনাফিকের আলামত হ্যাঁ ইদা তুমিনা খান তার কাছে যখন আমানত রাখা হয় সে খেয়ানত করে ইদা হাজ ক্যাদা হুজুর হাজি মধ্যে রয়েছে এগুলো তাহলে সেখানে কী হবে মিথ্যা কথা বলবে তাহলে মিথ্যা কথা বললে তারা থাকলোটা সুপ্রিয় দর্শক আমরা তো এটা বললাম তিন নম্বর পর্যন্ত আচ্ছা এরপরে আছে মা ফাত্মান ওয়াসিদ কয়েদ ওয়াহসনু খালি কাতিন এই আমরা আচরণের কথা বলছি সৌজন্য একজন লোক আসলে তার সাথে আমি কি ধরনের আচরণ করব। একজন শিক্ষিত লোক আসলে কি আচরণ হবে গ্রামের লোক সে জানে না কিছু বুঝে না সে উল্টোপাল্টা কিছু করছে তার সাথে আমি কি আলোচনা করব একজন বড়োর সাথে আমি কি আচরণ করব। এবং একজন ছোটো সাথে আমি কী আচরণ করল মানলাম ইয়ার হাম সাহি রানা বললাম ইউর কাবি রানা আফালাহি এই যে আখলাখ যেগুলো কথা বলা হয়েছে যে এই যে সৌজন্যবোধ এগুলি যার মধ্যে থাকবে তার কথাই বলা হয়েছে এখানে যে আমরা খাচ্ছি খাবো আমরা যে উপার্জন করছি এর মধ্যে কি রক্ষা করতে হবে আমাদেরকে হারাম থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে হারাম উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করতে হবে হারাম বিষয় যেন আমরা আমাদের সন্তানদেরকে ভক্ষণ না করে হারাম উপার্জন যেন আমরা না করি তাহলে দেখুন এখানে যে জিনিসগুলো আমরা কেন এই চারটি বিষয় যার মধ্যে থাকবে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের সাথে করেছেন যে দুনিয়ার মধ্যে যদি সে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাতে তার কোনো অসুবিধে নেই সেই চারটির মধ্যে একটি হচ্ছে সেই সত্যের কথা আমরা বলেছি আচ্ছা আরও একটি ব্যাপার আমরা বলতেছি দেখুন এই যে মামলাত আমরা করি একজনের সাথে আরেকজনের মামলাত আমাদের চল সেই মামলাত বিভিন্ন ধরনের হচ্ছে মামলাতের মধ্যে পারস্পর লেনদেন চুক্তি সেটা লিখিতও হচ্ছে অলিখিতও থাকছে এই পারস্পর চুক্তির ক্ষেত্রে আমাদেরকেও কী করতে হবে যে এই আপনার সত্তা বজায় রাখতে হবে যে চুক্তি অনুযায়ী আমরা যে কাজ করার অঙ্গীকার করেছি উভয় পক্ষকে সেটা মেনে চলতে হবে আচ্ছা এই ব্যাপারে ওর আন একমের যে রয়েছে সেটা আমরা আলোচনা করেছি দিন বা কোনো মানুষ দেখি যারা সত্য আচরণ করে সত্য মামলা করে তাদের সাথে তোমরা যেন সম্পর্ক রাখো তাদের সহচর্য তোমরা গ্রহণ করো তাদের সাথে যেন তোমাদের কি হয় আদান প্রদান হয় তাহলে তোমরাও ক্ষতিগ্রস্ত হাত থেকে রেহাই পাবে ওরাও ক্ষতিগ্রস্ত হাত থেকে রেহাই পাবে এখানে দেখেন যেহেতু লেনদেনের প্রশ্ন আসছে সেখানে আমরা একটা বুখারি শরীফের একটা হাদিসটা আমরা এখানে নিয়ে আসতে পারি দেখুন রসুল্লাহ সাল্লাহম এরশাদ করতেছেন আল বাইয়া আন খেয়ার ক্রেতা বিক্রেতা আছে স্বাধীনভাবে হান আল্লাহ এরপরে আমাদেরকে আরো একটি জিনিসের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন নেক আমল আমরা সবে করতেছি চেষ্টা করি নেক আমল করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সেই নেক আমল কবুল করে নেন আচ্ছা সেই নেক আমলের মধ্যে কিন্তু আমাদেরকে কি থাকতে হবে সততা প্রদর্শন করতে হবে নিষ্ঠা প্রদর্শন করতে হবে সেই প্রসঙ্গে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাই সুরে বাকার একশত সাতাত্তরতম আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমীর বেশ কয়েকটি বিষয় যেটা ইমানের সাথে সম্পর্কিত আমলের সাথে সম্পর্কিত সেই আয়াতটি আমাদের সামনে তুলে ধরেছে সেই আয়াতটি হচ্ছে এই قبل المشرق والمغرب ولكن البر بمن امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبي واات المال على حبه ذوي القربى واليتاما والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام এতটুকু পর্যন্ত বলে এরপর আল্লাহ বলতেছেন এরই হচ্ছে সে সমস্ত লোক যারা যা বলেছে তার উপর অটল থেকে উলিয়া মুত্তাকুদ এবং আল্লাহর পক্ষ থেকে এই জাতীয় লোকদেরকে কি করেছে তাকুয়ার সার্টিফিকেট দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক ভাই আমরা কি সেই তাকোয়ার সার্টিফিকেট পেতে আগ্রহী নেই আমরা কি সেই সত্য প্রদর্শনে আগ্রহী নেই যদি তাই হয় তাহলে আসুন আমরা এই আয়াতের আলোকে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি আয়াতের কিছু অংশ আপনাদেরকে অবশ্যই শোনানো উচিত ছিল কিন্তু সময় আমাদেরকে পারমিট করেনি সেই জন্য আজকের আলোচনায় সেটা আপনাদের সামনে উপস্থিত করতে না পারলেও আগামী পর্ব নিশাল্লাহ আশা করছি এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব তো আসুন আমরা এ পর্যন্ত যা কিছু শুনলাম আমানত সম্পর্কে সম্পর্কে এবং এ সম্পর্কে এবং কথাবার্তায় সততা অর্জনের কথা যেটা আমরা শুনলাম আসুন আমরা আমাদের জীবনকে সেভাবে গোড়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তার উপর যেন আমরা প্রতিষ্ঠিত করে যেতে পারি যেটা আমাদের দুনিয়াতেও যেমন কাজে আসবে আখেরাতেও তেমন কাজে আসবে আল্লাহ রবুল আলমী পছন্দ করেন আল্লাহ রাসুল পছন্দ করেন সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সবাইকে সেই সততা দান করুন সেই সৎকে দান করুন যার উপর আমরা অটল থেকে আপনার দরবারে হাজিরা দিতে পারি আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নিন আমাদের ভাই বোনদের সবাইকে আপনি কবুল করে নেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই বলে আজকে এখানে শেষ করছি ওসলিল্লাহ আল মুহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি ওসলিম ওসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাকাত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 कखो एक सहाजे हाथ मानुषे हाँ फोटाते खाना दाओ ना दाओ ना दाओ ना, ना देवना देव ना दे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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাক কোয়ারড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বર્મিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 जो डबल वन थ्री टू थ्री जिरो वान इो अट नंबर जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अट्ठन्ट नंबर जिरो डबल वन थ्री टू